আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাইয়ুযিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি <تصفيق> فقد قال المالِف حمهُ الله ت وَصلوات الخسُ جائزَة خلفَ من صَّ ت خلف إ يكونَ جَمًا فإنَّهُ مؤّ وَإن صَّ تَ خلفَهُ فعيد صلاك وَإِن كان إمامُكَ يَم الجَةِ جمًا وهو صُطان فصلّ خلفَهُ وأآد صلاك হিদায়ত দান করেছেন এবং সমস্ত বিভ্রান্তির মাঝে আল্লাহ রবুল্লা আলামিন যে হিদায়তের পথ সম্পর্কে জানার এবং মানার ইলম হাসিল করার আমল করার तौफिक दान करब आलम केर्वदा शनिवार बनी चौदहश तेताल मोताबिक नवेम्बर दुहजार एकुशन धारावाहिक आलोचना सर्वस नम्बर साइतरी এসে থাকে যেমন এর আগে বলেছি আলোচনায় এবং এতে যেমন বর্তমান যুগে যে কিতাবগুলি লিখা হয় বিষয় ভিত্তিক একটা বিষয়ের ওপরই শুধু লিখা হয় বা একসাথে একটা বিষয় হয়ে গেল তারপরে অন্য বিষয় শুরু হলো এমন নাই যেহেতু প্রাচীন যুগের কিতাব পুরাতন চতুর্থ শতাব্দী যার ফলে এতে একটি বিষয় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে আবার একটি বিষয়ের পরে আর একটি বিষয় চলে আসছে এমন যে আগেরটির সাথে পরের টির কোনো সম্পর্ক নেই পুরাতন কিতাবগুলি ঠিক এইরকম তরুম लेखक रहा आलि कार पिछने सलद जाएज न मान कार इमामती जायज कार्य विषय कर বলছেন আদায় করা যায় যার পিছনে তুমি সলাৎ আদায় করছো এখানে বসবাস করেন স্থায়ী অস্থায়ী আর আসল হচ্ছে যে একজন মুসলিম ইমাম আর তার সম্পর্কে আপনার নেগেটিভ পজিটিভ কিছু জানা নেই কিছুই জানা নেই ধরেন আসল হচ্ছে যে সে মুসলিম যতক্ষণ পর্যন্ত তার সম্পর্কে বড় কোনো আখিদার সমস্যা জানা নেই তাহলে আসল ধরে নিতে হবে কি যে সে মুসলিম তার পিছনে সলাাদ জাহেজ তো যার পিছনে সলাদ তুমি আদায় করছো তার পিছনে পাঁচত্ব সলা আদায় করা যায়জ একথা বলছেন তবে ইল্লা এখন জাহামি তবে সে যদি জাহামি হয় জাহমিয়া আকিদার লোক হয় জাহমি বা জাহমিয়া জাহমি একজনকে বলা হয় আর আল জাহমিয়া মানে এমন একটা ফিরকা যে আকিদা জাহামিনের ভ্রান্তি আকিদায় বিশ্বাসী আল্লাহ আল্লাহাবুল আলমিনের আসমা সিফাত সম্পর্কে যারা এই পাক্কা জাহমি তারা আল্লাহ আবুল আলমিনের নাম গোনাবলী সবগুলিকে অস্বীকার করেছে তারা মত अर्थात रबुल्ला नाम सीफा समस्त किये जहां खूब प्रभाव मे जहां फिरकार खूब प्रभावित फेतना बसि था फेतना सम्पर्लोचना বক্তব্যে হোক অথবা লিখনীতে হোক তাই না যেখানে যে যেরকম রোগ থাকবে সেই রকম বর্তমান যুগে যে যেসব ফেতনা বেশি মাথা চাড়া দিয়ে আছে ইসলামের নামে সেগুলি সম্পর্কে জাতিকে সতর্ক করা বেশি জরুরি মানে সত্তর আশি বছর আগে তো তবলিগের ফেতনা ছিল না তাই না আলোচনা করেনি কারণ তবলিগ জামাতের এই বিভ্রান্তি চিল্লার ধর্ম ছিল না স্বপ্নের ধর্ম ছিল না এরকম জামাত ইসলামিয়ারি হওয়ানি এরাও সত্তর আশি বছর ষাট বছর তার আগে ছিল না কিন্তু খাবারে আলোচনা আছে বক্তব্য করেছেন মুসলিম সাবধান করার জন্য তো লেখকের জামানায় সব বিদ্যাতিরা বড় শক্তিশালী হয়েছিল সব বিদ্যাতিদের অন্যতম হচ্ছে এই জাহামিয়া ফিরকা যারা আল্লাহর আসমা সেফাত কে অস্বীকার করত আল্লাহ আলমিনের যে কোনো সবকিছু অস্বীকার যা পরিক আছে চেহারা সব অস্বীকার অস্বীকার করে এটা একবারে অস্বীকার করা আর একটা হচ্ছে অবব্যাখ্যা করা অবব্যাখ্যা যারা করেছে অবব্যাখ্যা আশা এরা মাতরি দিয়ে এরা অপব্যাখ্যা করেছে সরাসরি অস্বীকার করেনি আল্লাহর হাত আছে কুদরতি হাত হ্যাঁ আল্লাহর চোখ মানে আল্লাহ দেখা শোনা আল্লাহ রক্ষণাবেক্ষণ আমার চোখের সামনে এইসব কাজ বমুকের চোখের সামনে এগুলো হয়েছে তার মানে তার রক্ষণাবেক্ষণে এরকম ভাষা ব্যবহার করে থাকি এইভাবে তারা তাওল করেছে আল্লাহ চেহারা মানে আল্লাহর সত্তা চেহারা বলে চেহারা নেই অস্বীকার সেটা অস্বীকার করা আর তাওল মানে হচ্ছে অপব্যাখ্যা ভুল ব্যাখ্যা করা আল্লাহ রব আলিন প্রতি রাতের অংশে প্রথম আকাশে নেমে আসেন আছে না নেই হাতিসে তাহলে আল্লাহ কেমন না এটা হয় না যুক্তিতে নেমে আসা এক জায়গা থেকে আরেক এক জায়গায় যাওয়া তাইন আগের জায়গায় শূন্য হয়ে যাওয়ার তার মানে সৃষ্টির সাথে তাহলে তুলনা করে ফেললো এই যারাই অপব্যাখ্যা করেছে তারা কিন্তু তসমি লিপ্ত হয়েছে মানে আল্লাহকে অন্য সৃষ্টির আপনার মগজ আছেন যে আমরা যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় না মানে অপর জায়গায় যেখানে ছিলাম সে জায়গায় খালি এই তুলনাই তো চলবে না আল্লাহর আসমাতের খাতে না তসবির না সদৃশ্যতা তুলনা আছে आर्मी अर्थ बुजे नजुन मान चेहरा आईन मानी चोख है जी ना जलाजेलो जला रहा मान ने अवतरण है विश्वास कर কোন সৃষ্টি বাঁচতে পারে তা আল্লাহ রহমত সবসময় নামতে আছে অবতীর্ণ হইতে আছে তো শুধু ওই রাতের শেষ অংশে আল্লাহ রহমত নেমে আসে বিভিন্ন ফিরকে আল্লাহর তার সে পুরোপুরি বিপরীত হচ্ছে মুসাবাহা বা মোজাসেমা না আল্লাহর সবকিছু আছে সৃষ্টির সাথে পুরো তোলোনা কোরআন হাতিসে যে শব্দগুলি নেই সেগুলো মানে আল্লাহর দেহ হাত সাথে যেগুলো আছে সেগুলো না নাই সেগুলো দেহবাদী তারা আল্লাহ বিশ্বাসী কুফুর যেমন অস্বীকার যেসব গুনগুলি ঠিক তেমনই আপনি মানুষের সাথে তুলনা করে এমন করে তসবিদার তুলনা করলেন যে মানুষের যেমন চেহারা আছে তারপরে মাথা আছে হ্যাঁ নাক আছে মুখ আছে ইত্যাদি দাঁত আছে সেটাকে আপনি হ্যাঁ করবেন যেটা আল্লাহ এবং তার রসুল হ্যাঁ যেটা আছে আছে যেটা নেই সেটা বলবেন না সে সম্পর্কে জানিনা জানিনা আমাদেরকে বলা হয়নি আল্লাহ শুনেন করান হাদিস আছে না নেই কত আল্লাহ কিন্তু মানুষ শুনে কি দিয়ে কান দিয়ে কেউ যদি আল্লাহ কান আছে আল্লাহ শোনেন আল্লাহ না দেহবাদ আল্লাহ শুনেন হ্যাঁ শোনেন কেমন করে শোনেন আল্লাহ ভালো জানে কিন্তু যখন চেহারার কথা আসবো বলে হ্যাঁ চেহারা আছে কারণ আল্লাহ চেহারার কথা বলিস জাহ্মীরা যেহেতু এমন আকিদার ক্ষেত্রে বিভ্রান্ত হয়েছে যারা কুফরি করেছে মানে এমন আকিদার গুমরাহি যারা কুফরি পর্যন্ত পৌঁছায় এমনটা যদি হয় তাদের পিছনে সলাৎ পড়া যায় না এই কায়দাটা আমাদেরকে জেনে নিতে হবে সুতরাং এই ফর্মুলাতে যতগুলি পড়বে এই ফর্মুলাতে যখন দেখব তখন দেখব যারা বেরেলি বর্তমান যুগে রেজবি, যারা মাজার পুজারি সুফি তাদের কুফরিয়া সিরকি আকিদ আছে ওলি তারা অসাধারণ ক্ষমতা তারা দিতে পারে মরে না ইত্যাদি আল্লাহ রাবুল আলমিন তাদেরকে অসাধারণ ক্ষমতা দিয়ে রেখেছেন ইত্যাদি তো এগুলো হচ্ছে কুফুর সুতরাং তাদের পিছনে সালাদ জাহাজ নয় বেরেলিদের পিছনে শিয়াদের পিছনে সালাদ জাহাইজ নয় কাদিয়ানিদের পিছনে সালাদুফুরি আছে কিন্তু সেগুলো কুফরি পর্যন্ত পৌঁছায় না সুতরাং তাদের পেছনে সালাদু অপছন্দনীয় যদি তার সাথে ভালো পান তাহলে আপনি এরকম বেদাতি গুলো কি বানাবেন না আপনার মসজিদ জামাতিকে না বানাবেন না কারণ অপছন্দ নেই কিন্তু এমাম হয়ে আছে অলরেডি সরকারের পক্ষ থেকেও গতবার তাদেরই মসজিদ আর আপনি সেখানে গিয়েছেন সালা তাদের করবেন তাদের পিছনে তো তাই বলছেন জাহামি যদি কোন জাহামির পিছনে বড় কুফুরি আকি দেয় বিশ্বাসী তাদের পিছনে সলাৎ আদায় করে নেও সলা তাহলে তোমার সলাৎ পুনরায় আদায় কর সলাকে দোহরান আপনি আবার পড়েন ওই সালাত কি হয় মিটিং হয় সব বাংলাদেশের সমস্ত যত গছ কতুব আছে সব চলে আফ্রিকার জঙ্গলে মিটিং করতে আর কোন জায়গা পাই না জঙ্গলে মিটিং করতে যায় কেন কোন ভয় আছে নাকি তাদের তারা যখন আল্লাহর ক্ষমতা রাখে তাদের ভয় কি যে এত জঙ্গলে গিয়ে লুকিয়ে মিটিং করবে কোথায় পেলে যে জঙ্গলে করে কোন লাগবে না বিনামূহীন ধর্ম ইসলাম ধর্ম আবার বিনামূহীর ধর্ম বিল্লাহ নিশ্চয়ই তো এই আঁকিটা কিন্তু বেরেল না দেওবন্দীদের মধ্যে আছে এসব যে বাংলাদেশে মার্কেটের বক্তাগুলো দেওবন্দীদের বক্তা কিন্তু আকিদের ক্ষেত্রে এদের পিছনে শলাপ পড়া যায় কারণ সুফি আকি দেয় কুফরি আঁকি দেয় হুলের আঁকি দেয় যারা বলে হোসেন মানুষের হাল্লাজ আনাল হক আমি আল্লাহ আল্লা আল্লাহ আর আল্লা কি তাহলে সব দেবন্ধী সব কমই বুঝেও সালাদ পড়া যায় দেখতে হবে এরকম কুফুরি আকিদা বলছে নাকি কিন্তু অনেকে আছে কোরআন হাদিস এলম রাখে ভালো জ্ঞান রাখে বলেছে না না এগুলো কথা ভ্রান্ত আকিদা ঠিক না কিন্তু ওয়াইন খান এমামকে জুমাতে জাহমিয়ান বলছে তোমার জুমার দিনের এমাম যদি কোন জাহামি হয় মানে কুফুরি আঁকি দেন জুমা মসজিদ আপনার বাড়ির পাশে আপনার কিন্তু এগুলো তিক্ত অভিজ্ঞতা আপনারা বিভিন্ন এলাকা গ্রাম থেকে বা অঞ্চল থেকে যে সঠিকা এসেছেন আলহামদুল্লাহ রহমত আরবে এই যে আকিদা মসজিদ নেই আছে সেই এলাকায় সব যদি থাকে তো হয়তো কোন রকম পড়া যায় কিন্তু জুমা মসজিদ নেই কি দূরে অনেক দূরে যাওয়া সম্ভব হয় না तो देखते जार पिछले सला ते कर सरकार क्षमता राखे ना कि मान सरकार प्रतिनिधि ना कि লোক তাদের পিছনে যদি শাসক হয় সে সরাসরি শাসক বড় শাসক অথবা শাসকের প্রতিনিধি প্রতি ডিস্ট্রিক্টের প্রতি অঞ্চলের ফাসাললে খাল তাহলে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য তার পিছনে সলাপ পড়ে না জমা না মানে কুফুরি আঁকিদার লোক তোমার তোমার পরিবারে অনিষ্ট না করতে পারে ক্ষতি না করতে পারে সলাদ যেহেতু হয়নি ও আয় তোমার তোমার কি পুনরায় আদায় করো আবার দহিরে না বাড়িতে গিয়ে আবার পড়ে না জহর পড়ে না জুমা আর নবুল পড়া যাবে না আর একা হয় না সুতরাং তার পিছনে সালাদ হয়নি তাহলে পুনরায় ওই সলা পড়ে নেন কিন্তু যার পিছনে সলাত করেছেন সে জাহ আর সে শাসক নয় বা শাসক নয় এতটুকু যে আপনাকে শত্রুর নজরে দেখবে খারাপ নজরে দেখবে আপনার সমালোচনা হবে ইত্যাদি তো এতটুকু তো কষ্ট করতে হবে দিন পালনের জন্য তারপরে বলছে ওয়াইন খানা সুলতান আর তোমার এমাম যদি শাসক হয় সে পড়াচ্ছে আর সে সুন্নতের অনসারী তার মানে সন্ন্যত মানে ফেকার সন্নত নাই দু একটা সন্নত নাই করা হয় নামিনোরে বানা অসুবিধা নেই কিন্তু সাহেব সন্না মানে সে বেদাতে আকিদার লোক নাই আপনার এম আর অনুসারী তার পিছনে চলাকি করো সরকার পক্ষ থেকে নিযুক্ত হোক অথবা বেসরকারি এমাম হোক যেমন মসজিদে সরকারি ইমাম নিযুক্ত থাকে না যদি দেখা যায় নেই আর সেখানে তাহলে বেদাতি দুই রকম বললাম এমন বেদাতি এমাম যে কুফরিয়াঁকি তারা বেদাতি বেরোটুবিহ তার পিছনে সলাদ পড়া যাই নয় হবে না আর যদি দেখা যায় যে এমন বেদাতি যাদের বেদাত রয়েছে হয়ে যদি বড় সিরকি কুফুরি আকিদার লোকের পিছনে সলাত আদায় করতে হয় তাহলে সে সলা হবে না পুনরায় সলাত আদায় করতে হবে এই মাসলা জানা হলেখান থেকে সম্পর্কে তাদের দাফন কোথায় হয়েছিল বলছেন জামাত বিশ্বাস রাখে যে বেআরিন আজকাল যে গুরফা বলছে একটা আরবি হচ্ছে গুরুফা আর একটা হচ্ছে হুজরা ছোট ছোট কক্ষ হুজরা বলা মায়েশা রাজি আল্লাহ তালাহানহার যে কক্ষটি ছিল যেখানে তিনি বাস করতেন সেখানেই সেখানে আব্দিক এবং উমার ফারুক আল্লাহ আসলামের সাথে এই তিনজনের কবর রয়েছে সেখানে তিনজনের কবর রয়েছে আর চতুর্থ কোন জায়গা খালি নেই যেমন বেদাতিদের কথা যে এখানে আর একটা কবরের জায়গা খালি আছে সেখানে এমাম হ্যাঁ না তাকে দাফন করা হবে সেই আদেশটি বিস্তারিত আলোচনা করেছিলাম আদি সহিদিস জাল অত্যন্ত দুর্বল অত্যন্ত দুর্বল একবার জালের কাছাকাছি তার হো না এই দুইজন আবু বাকর ওমর দাফন করা হয়েছে কি করার জন্য সালাম দেওয়ার জন্য তার সাথে আবুবাকার ওমর আল্লাহ তালও সালাম করবে অবশ্যই জীবিত থাকলে সালাম করতেন না জীবিত সাধারণ মানুষকে সালাম করছেন হ্যাঁ একজন সাধারণ মানুষের সাথে সালাম করার জন্য এগিয়ে আসছেন ছুটে আসছেন আর যদি একজন আলেম হয়তো আরো বেশি ছুটে আসছেন তাহলে কোথায় আব্দি কোথায় উমার তারা এতেকালের পরও তাদের হক হচ্ছে যে যখন আপনি মদিনা চলে যাবেন মদিনা গিয়েছেন কাছাকাছি চলে গেছেন তখন সালাম করে নেন সালাম করে নেন সালাম করা অজেব নয় যে মদিনা গেলে যতবার যাবেন আপনাকে যেতেই হবে সালাম করা এটা অজেব নয় কিন্তু কিন্তু যখন সালাম করলেন তখন আপনি কক্ষের কাছে বলছেন অবশ্যই অবাকর ওমারকেও সালাম করবেন তখন সালাম অজিব তখন ও অজিব তো লেখকের কথাটি এই ক্ষেত্রে প্রযোজ্য মানে তিনজন যদি জীবিত মানুষ আমরা থাকি আর একজনের সাথে সালাম করেন আর দুজনের সাথে না যাদের করলেন না তাদেরকে যেন বাকি দুজনের সাথে আর দুজন শেখ বসে আছেন যদি আমার সাথে শুধু মসাফা করেন বা অন্য আমার সাথে না করেন তো আপনার সাথে যতই ভালো খাতির থাকে একটা ভুল ধারণা আপনার সম্পর্কে হয়ে যাবে অথবা আপনার সাথে একটা খারাপ বই চলে আসবে স্বাভাবিক তিনজনকে সালাম করবেন বলছেন ফাইজা তা কাবরা যখন কবর কাছে আসবে কাছে আলী হেমা সুরাহ সাল্লাম সুরাহ সাথে সালাম করার পরে মসজিদ নবিত নামাজ পড়লাম এখানে থাকলাম একদিন দুই দিন আর গেলাম না বাবু সাল্লাম দিয়ে ঢুকে সালাম করলাম না রসুল্লাহ সাল্লামকে এটা কেমন হলো আপনি দূর থেকে দূরত পড়তে পারবেন না সবচেয়ে ভালো অবস্থায় পেশ করেছেন এততে আসসালাম হলো রহমতুল্লাহ আল্লাহর রহমত হলো বড় কত হইল তারপরে আল্লাহ এটাই জিজ্ঞাসা করিয়া রসুল আল্লাহ আমাদের তো শিখিয়ে দিয়েছেন শিখে নেছি যে কেমন করে সালাম পেশ করতে হয় মানে তার আগে তাশাউদ শিখানো হয়ে গেছিল কিন্তু দুরুদ শিখানো হয়নি সলাত এব্রাহিমে দুরুদে ইব্রাহিম তো আপনার বাইরে ওখানে গিয়ে সালাম করা আর সালাতের ভিতরে এটা উচ্ছেদ বেশি গুরুত্বপূর্ণ তো করছেন তো কিন্তু যখন যখন মসজিদে যাবে মসজিদ নবী তখন তখন দূর থেকে অথবা কাছে আর এর চেয়ে বড় বেদাতি ধারণা হচ্ছে যে হজের সাথে উমরার সাথে সম্পৃক্ত হচ্ছে কি মদিনার জিয়ারত শুধু না নবিসামের কবর জিয়ারত এই মর্মে বেশ কিছু জাল হাদিস আছে যে জাল আমাদের দেশীয় কবর হবে আর বলে না রাজা পাক জিয়ারত করতে হবে রোজা শরীফ জিয়ারত করতে হবে মন হাজা নি ফাতি কেউ যদি হজ করে আর আমার জিয়ারত না করে সে আমার সাথে খারাপ আচরণ করলো ব্যবহার করলো আশা করি বুঝতে পারি তিনটি তাহলে জিয়ারতের ক্ষেত্রে হ্যাঁ যে হজ ওমরার সাথে মদিনা জিয়ারতের অথবা কবর জিয়ারতের কোন সম্পর্ক নেই হজ ওমরা মক্কা থেকে শেষ যদি যান তাহলে আপনাকে কি করতে হবে নবী সাই্লামকে গিয়ে সালাম করতেই হবে এটাও জানো কবর গাছ যেতে হবে সালাম কর এটাও জরুরি নয় তবে বুস্তাহাব যখন কাছাকাছি চলে এসছেন বুস্তাহাব উত্তম হচ্ছে যে আপনি একটু সালাম করে কাছে গিয়ে জি যেমন কাছাকাছি ইসলামী সেন্টার কাছে এসেছি সেজন্য জরুরিটা দেখা করতে হবে দেখা করে নিলে ঠিক ওই রকমই নামিসাম আমাদের চেয়ে অনেক অনেক বেশি সবচেয়ে বেশি হক রাখেন তারপর অজেব নাই কিন্তু যেই বিষয়টি এখানে সেটা হচ্ছে আর পাশে তারপরে বলছেন অন্য বিষয় এখন ভালো কাজের আদেশ দেওয়া বা উপদেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়া অন্যায় কাজ থেকে বারণ করা ওয়াজে ফরজ কিন্তু এই অজেব ফরজ হচ্ছে তাহলে প্রত্যেকের ওপর ফরজ নয় যে প্রত্যেকের তাকে বলবে রাইট তুমি এখানে কাজ করলে প্রত্যেকের ফরজ তবে আমাদের সকলের ওপর ফরজ যে কোনো একজন করলেই হবে হ্যাঁ তাই না। যে একজন করলেই হবে আর একজন দিয়ে তো জানাজা হবে না যেন একজন যথেষ্ট নয় হ্যাঁ কিছু লোক গেলেই হইলাম কিন্তু গোটা গ্রামের সমস্ত যুবককে উঠে যেতাম জরুরি না তো জরুরি না যে ফায় হয়ে গেল কিছু লোক গেলে ঠিক ওই রকমই ফার্জি আইন কখন হবে একজন অন্যায় করেছে আর আপনি একাই সেখানে আছেন আর কেউ সে অন্যায়টি দেখল না আপনি যদি অন্যায় থেকে বারণ না করেন অত ভালো কাজের উপদেশ না দেন তাহলে তো সেই ব্যক্তি ভালো উপদেশই পেল না আর অন্যায় যে এটি অন্যায় এই উপদেশটাও পেল না বারণ করার লোক কেউ হল না আপনার ওপর ফার্জি আইন ছিল আপনি গুনাগার জি শুধু আপনার চোখের সামনে যদি অন্যায়টি হয়ে থাকে তাহলে অন্যায় যদি হয় অথবা কোনো না ভালো কাজের উপদেশ অন্য তিনটা স্তর আছে এটা হচ্ছে হ্যাঁ কি দিয়ে বল প্রয়োগ করে হাত দ্বারা মানে বল প্রয়োগ করে যে হাতি লাগাইতে হবে বল প্রয়োগ করে যে বল হইতে পারে অনেক সময় হাত না লাগিয়ে বল প্রয়োগ হইতে পারে কথা সেটা মুখের কথা হইতে পারে আর কলমের কথা হইতে পারে লিখেও হইতে পারে জানছেন একটা লোক অন্যায় করেছে আপনি সরাসরি বলতে পারছেন হোয়াটসঅ্যাপে মেসেজ যে ভাই আপনি এটা অন্যায় কাজ করেছেন আপনি তবা করেন বা আপনাকে তো আবার দাওয়া এটা আপনার অন্যায় হচ্ছে আল্লাহ আপনাকে সঠিক বিষয়টি বুঝার দান অভিজ্ঞ হয়ে গেলতে দেবেন তাহলে অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করতে হবে আমরা বহু পাপের ক্ষেত্রে থেকে করে প্রতিবাদ করছি করি না গেট থেকে বাইরে নামেন দেখবেন যে অনেক সময় সিগারেট টানছে আরে নিষেধ করবেন একবার আমি অফিস নিষেধ করেছি কয়েক বছর আগে তো আমি নিষেধ করেছি তো আমার সাথে আরো দু এক মাত্র দিনদার লোকের অভাব তো এক দুজন না আমার সাথে ওরাও নিষেধ করছিলাম অন্যরা গরম হয়ে গেছে একটু ওই দিকে ওরাও গরম হয়েছে আশেপাশের আরো লোক জমা হয়ে গেলো দেখলাম আগের ঘটনা সুবহান দেখা গেল যে ওই সিগারেট হারাম খোর পক্ষে বিশ জন তিনজন চারজন এ হচ্ছে মুসলিম সমাজের বাস্তব অবস্থা অন্যায় কাজে বাধা দেওয়া আর ভালো কাজের উপদেশ দেওয়া খুব জটিল কাজ অন্তর থেকে ঘৃণা করবেন এই ঝগড়া বেঁধে যাবে মানবেন অহংকারী অন্ত থেকে ঘৃণা করেন ভালো নম্র ভাষায় বলে বলে দেন আর ওটা তো যদি ভয় লাগে তো ঝাম্পলে যান দেখতে হবে তবে কারো তরবারি বলে যে তোমাকে ভয় লাগে অথবা তার লাঠি বলে ভয় লাগে সরকার সরকারের প্রতিনিধি ডিসি ডিএম এমপি চেয়ারম্যান চেয়ারম্যানকে যদি বলেন যে চেয়ারম্যান সাহেব আজান একামত হয়ে গেল চলে নামাজ পড়ি আরে তোর মত লোক আমাকে নামাজের কথা বলবে তোর কত সাহস কত সাহস তোর আমি নামাজ পড়ব না পড়ব এটা আমার পার্সোনাল ব্যাপার বলেন আমাদের কারণ এটা হচ্ছে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ এইটাই যে নামাজ পড়াটা আমার ব্যাপার তোমার বলার কি অধিকার আছে না ওটাই না এটাই ইসলাম নয় ধর্ম নিরপেক্ষতে বিশ্বাসী সেটা আমার পার্সোনাল ব্যাপার এটা আমি রোজা রাখবো না খাবো সেটা আমার ব্যাপার আমি নামাজ পড়বো না না আমার আমি পড়তাক করব না করব তোমার বলার কি আছে এটা সেকুলারিজম ধর্ম অবশ্যই বলার আছে আমার তুমি মুসলিম সমাজে বাস করা ফেলবে আর তোমার মতো কত মহিলা বেপর্দ হয়ে যাবে দেখা দেখি বুঝা গেছে এটা ইয়ে নাই সম্পর্ এটা ব্যক্তিগত ব্যাপার নয় কিন্তু এই কথাগুলি মানে জাতিতে মুসলিম শুধু নামে মুসলিম ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী বলুক আর বলুক মুখে কারো যদি তরবারি বলে ভয় লাগে অন্তর থেকে ঘৃণা করো ঘৃণা অনেক সময় প্রকাশ করা যায় না ঘৃণা মানে যে প্রকাশ করতে হবে এটাও জরুরি নাই একটা লোক ধমপান করছে তো ঘৃণা প্রকাশ করা মানে ওর কাছে দাঁড়াবেন না এমন কিছু করলেন না করে আপনি ভালো ভাষাতে বলতে পারতেন যে ভাই যেমন আমি একবার এখানে বা কালাতে একটা বাংলাদেশি প্যাকেট কিনছ তাই না আর অনেক সময় চিনলেও শৈতান কিন্তু অহংকারী বানিয়ে দেয় ওকে যদি অন্যায় বাধা দেন মানুষের বধস হচ্ছে যে কোনো অন্যায় কাজ যদি বাধা দেন তো শৈতান ওর মধ্যে তখন যায় ওর উপর সহার ওকে আমি একটু হেক অবলম্বন করে বললাম এই সিগারেট কিন্তু আমি বললাম যে একশো দেড় যদি আপনি আপেল খান অরেঞ্জ খান তো আপনার শরীর কত উপকার হয় কথা ঠিকই কি বলছে। ওকে কথা তো ঠিকই আপনার আপনি যদি না আমি আপেল খাবো না অসুস্থ না পড়লে আপেল নসিবে হয় না আর অরেঞ্জ নসিব হয় না কে কে খায় আর কে খাওয়ায়। তাই বোঝা গেছে আর কার জুটে বইটা লোক আছে এরকম আর দেশের মতো ফ্রুট খায় ভালো কাজ হইতো আল্লাহ আপনার কত যে মানে রহমত বর কত করত দুনিয়া বলছে যে হুজুর আপনার কথাগুলি ঠিকই কিন্তু আমাদের বদ হয়ে গেছে কি আছে হয়ে গেছে একজন ওই রকম আরব ক্যাপ্টেন আমার সামনে ক্যাপ্টেন তো আমার সামনে সিগারেট বলবো না তো কেমন কথা বললাম যে মদিনার লোক আমাকে খুব চেনে তা আমি বললাম যে এই যে সিগারেট খাচ্ছেন এটা আপনার শরীরের জন্য উপকারী না অপকারী এটা একটা হেকমত এখন ওকে যদি হারাম বলতাম মিনকাল হারাম হাজামুকরু একটা যে বদারেট খাওয়া আর জর্দা খাওয়া ওকে তো সরাসরি হারাম করে লাভ নেই বললে আপনার যেন উপকারী না অপকারী তো বলছে নিঃসন্দেহ অপকারী ও বলছে নিজে স্বীকার করছে এটা পদ ভাস তাহলে ভালো করে জানছি কিন্তু বোঝানোর তরিকা লাগবে বুঝে গেছে তো বোঝানোর তরিকা থাকলে বলেন কথার দ্বারা আর না হলে অন্তর থেকে ঘরে প্রতিবাদ করেন তারপরে বলছেন আল্লাহর সমস্ত সালাম বলবেন দিয়ে যাচ্ছেন সালাম বলবেন জি আল্লাহ রাবুল্লাহ আলমিন ভালো কাজের উপদেশ দেওয়া অন্য কাজে বাধা দেওয়া সম্পর্কে সুরে আলী ইমরান একশো নম্বর আর আয়ত রয়েছে এই মর্মে মানুষরা যখন জালেমকে দেখবে যে জুলুম অত্যাচার করছে জালেম মানে পাপি কোনো পাপি মানুষ জুলুম করো অথবা পাপি হোক পাপি দেখে পাপ করছে ফাল আমি খুঁজব আলাইয়া কিন্তু তাকে তা থেকে বিরত রাখল না তাকে বাধা দিল না আল্লাহ সবার যারা তাদের ওপর এবং যারা পাপের ওপর নিরব থাকলো নিরব শৈতানের ভূমিকা পালন করলো কোন রকম প্রতিবাদ করল না অথচ প্রতিবাদ করতে পারবে বল প্রয়োগ না করতে পারবে কথা বলতে পারবে এমনকি অন্তরের ঘৃণাটাও থাকলো না অথবা অন্তরের ঘৃণা আছে কিন্তু সে কথা বলতে পারবে, অন্তরের ঘৃণা যথেষ্ট নয় আপনি বলতে পারবেন তারপর বলছেন আমি অন্তর থেকে ঘৃণা করি এটা যথেষ্ট নয় কিন্তু আপনি আল্লাহ রাজার থেকে বাঁচতে পারবেন না কারণ আপনার ফরজ এর চাইতে বড় ছিল মুখে বলা ছিল কলম ধরা ছিল তারপরে সমস্ত করা জীবিতদের ক্ষেত্রে এখানে হাদিস নিয়ে এসছেন সহিমের চুয়ান্ন নম্বর হাদিস নবী সাল বলছেন জান্ থাকতো তুমেনু তোমরা অতক্ষণ জান্নাতে যেতে পারবে যতক্ষণ পর্যন্ত ইমানদার না হবে মুসলিম না হবে মুসলিমের সাথে আমি দুঃসমনি রাখি না হইতে পারবে না কাফির হয়ে যাবে তাহলে মুসলিমকে ভালো না বাসলে না খাঁটি ইমানদার হইতে পারবে না খাঁটি ইমানদার হইতে পারবেন এটা আচ্ছা তোমাদেরকে বলে দেবো নাকি যাদেরকে চেনতেন না নতুন করে এখন চেনছেন তাদের আশেপাশে এসে বাস করা শুরু করলেন তাদের সাথে ভালোবাসা সম্প্রীতি কি করে জন্মাবে সেটা হচ্ছে আফসুসাল এরকম আপসে তোমরা বেশি বেশি সালামের প্রচার প্রসার করা প্রথম যখন নতুন লোক দেখবেন নতুন লোক যার সাথে দেখা হচ্ছে রাস্তাঘাটে হোক অথবা প্লেনে বসেছেন তো আপনারা অবশ্যই বসেছেন প্লেনে যারা আমাদের পাশে বসে জীবনেও জীবনে দেখা হয়নি ঠিক না এর আগে চেনা পরিচয় ছিল এসে ওই পড়ে গেল কিন্তু খুব কম সাধারণত হয় যারা থাকে আশেপাশে সবার পরিচিত কে কোথাকার কে কোথা নিজের ভাষাভাষী হইলেও চেনেন না অথবা অন্য ভাষাভাষী এই যে আসলো মানুষের প্রকৃতি হচ্ছে হঠাৎ করে সবাই কিন্তু অপরিচিত লোকের সাথে কথা বলা শুরু করে না কারণ জানে না কোন মাইন্ড এর আছে আর কি দিয়ে শুরু করব। হয় না এরকম এটা হয় কিন্তু এই ক্ষেত্রে সব লোক রকম না কিছু লোক আছে অত লজ্জা টজ্জা করে না সাঁতে সাথে বসার সাথে সালামাইকুম কেমন আছেন ভালো আছেন ভাই কোথায় বাড়ি সাথে সাথে শুরু করে দিচ্ছি আর কিছু লোক আছে চুপচাপ একটা লোকের সাথে দু ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা সফর করছি আর সেও কথা বলছে না আমিও কথা বলছি না তো মনে হচ্ছে দুজনে দুশ্মনী আছে আসলে কিছুই নেই কিন্তু অপরিচিত লোক যাই না কেমন কিভাবে নিবে তো এখানে করতে হয় কি এই যে নিরবতা নিরবতা আছে এটাকে ভাঙতে হবে ব্রেক করতে হবে আপনাকে সবচেয়ে উত্তম হচ্ছে মুসলিমের জন্য সালাম আর সুন্নত হচ্ছে সালাম ওই কথা বলা আগে সালাম আলাইকুম ভাই তাই না যদি নিজের ভাষা মাসে অন্য ভাষা সালাম আলাইকুম তারপরে যে ভাষা বোঝে সেই ভাষা তার সাথে একটু কথা বলার সুযোগ পেলেন যখন না সালাম দিলে অবশ্যই আপনার দিকে তাকাবে দেবেন না কারণ যাই জন্য গুড ইভিনিং দিয়ে শুরু করলেন তারপরে কেমন আছেন ইত্যাদি ইত্যাদি এইভাবে আরকি তাই না তখন গল্প শুরু হবে যখন গল্প শুরু হয়ে যাবে আর বন্ধ হবে না ঠিক না এটা হচ্ছে মানুষের কিন্তু স্বভাব সালাম দিলে ভালোবাসা জন্মে ওই পাঁচ ঘন্টা সফর করছেন এখান থেকে ঢাকা পাশাপাশি বসে থাকলেন আপনিও কথা বলেন না সেও কথা বলেন এইভাবে যদি চলে যান সালামটাও দিলেন না তাহলে এইভাবে অপরিচিত থেকে যাবেন আপনাকে সেও ভালোবাসবে না আর আপনিও তাকে ভালোবাসবেন ভালোবাসা জন্মিবে না কিন্তু হতে পারে যে পাঁচ ঘন্টার সফরে এমন গল্প মধুর গল্পতে মজা গেলেন যে দুজনে এত ভালোবাসা হয়ে গেল ভাই আমার হাকাতে বাড়ি বাড়িতে অনেক দূর যেতে হবে ভাই আমার বাড়িতে চলে দুটো খাওয়া দাওয়া করে যাবেন ছাড়বেন আপনাকে হতে পারে না পারে না এই যে তাহা তুম এমন একটা জিনিস বাতলে দেব এমন একটা বিষয় বলে দেব এটা যদি করো আপো সে ভালোবাসা জন্মিবে সেটা হচ্ছে আফসুস সালাম বেশি বেশি সালাম করো সালাম করলে ভালোবাসবে মানুষ এইরকম লক্ষ্য বলে যদি নামাজ নাই পড়ে তাহলে তো কাফের সঠিক মতে কিন্তু বলছে যে না নামাজ পড়ি কোথায় বাড়িতে নামাজ পড়ি আমি বাসাতে পড়ি আমি রুমে পড়ি আছে না অনেকে এখানেও আছে দেশ আছে অনেকে নামাজ হয়তো ছাড়ে না কিন্তু ফজরে তাড়াতাড়ি উঠলো আর ওই রুমে পড়ে শুয়ে গেল কাজের সময় জহর বলা এদিকে পাকসা চোলা জ্বালিয়ে দিয়েছে পাক সুরু করে দিয়ে বলছে রমি রোমে জহর পড়ি কত লোক এরকম দেখা গেছে আছে জি টাইমটাকে কাজে লাগে এইভাবে জামাতে যাই না জামাতে না আর দুটো অত্যন্ত জরুরি মুসলিম পরিচয় যাতে আশেপাশের লোকেরা মহল্লার লোকেরা জানতে পারে যে আপনি মুসলিম হ্যাঁ জামাতেও হাজির হন আর জুমাতেও হাজির হন আর যে জামাত জুমাতে যায় না তাকে কি করেছেন ওই যে সে মুসলিম ন মুসলিম চেনাই মুশকিল বেদাতি ফাঁসে বেদাতি বেদাতি একটা দিক হচ্ছে যে হয়তো সে নাজাইজ মনে করছে আমের পিছনে নও পড়া তাহলে বেদাতি আকিত আছে সেই জন্য যেমন ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান থেকে অনেকে আসে যারা মনে করে আরবের আরব ইমামদের হারামে অনেক বেদাতিরা আছে বিশেষ করে শিয়ারায় ইন্ডিয়া পাকিস্তানের বহরা শিয়া আছে একরকম দেখে তাদের বিশেষ ওই সাদার গোল্ডেন এর নকশা থাকে টুপি বহরা এগুলো বিজনেসম্যান এরা তো এই হবিজগুলো আসে যখনই জামাত শুরু হয় মসজিদে হারামসজিদ নবী তখন তারা সুরসুর করে জামাত শুরু হয় তখনই এরা চলে যায়। বেরুল্লবী ভারত বাংলাতে পাকিস্তান থেকে বেরুল্লবী মোল্লারা আসে বা বেরুল কট্টরপন্থীরা আসে আসার পরে তারা এক একা হারামে নামাজ পড়ে কিন্তু এক একা পড়ে জামাতে পড়ে না আর জামাতটা হোটেলে পড়ে যে খরোজ নামাজটা হোটেলে পড়ে বলছে যে এাবির পিছনে নামাজ হবে না সুহান হবে না অলস হয় সেজন্য সে আসে না মসজিদ নামাজ পড়তে বাসাতে নামাজ পড়ে তাহলে সে ফাঁসের ফাঁসে গুমরা বেদাতিও গুমরা আর সেও গুমরা কিন্তু গুমরা এর ধরনটা ভিন্ন ভিন্ন ওজোর কি বললো যে বিনা ওজোর তাহলে ওজোর যদি থাকে তো জুমাও ছাড়া যাবে আর ওজন থাকলে জামাত ছাড়া যাবে যেমন করোনা যখন মহামারী মানে খুব বেশি ছিল তখন আমরা মসজিদ বন্ধ থেকেছি বা মসজিদ খোলা থাকলেও জুমা ছিল না জামাত ছিল না ইত্যাদি ছিল ছিল না বা যাওয়া ঝুঁকিপূর্ণ ছিল অনেকের জন্য অনেকে অসুস্থ করোনিক রোগ রয়েছে সুতরাং তাদের জন্য ঝুঁকি বেশি মাথার ব্যাথা একটু সর্দি জ্বর না না বলছে লাল খরু জিল মসজিদ এমন অসুস্থ যে মসজিদে যাওয়ার ক্ষমতা নেই মসজিদে যাওয়ার ক্ষমতা নেই নয় যে তাকে হুইল করে নিয়ে গিয়ে মসজিদে বসে জামাতে নামাজ পড়াইতে হবে এমন হয় যে একদম অচল মানুষ তাহলে তার উপর জামাত ফরজ নাই জামাত অজীব নয় জি মসজিদে আসতে পারবে না সে আসতে সক্ষম নয় আউ হৌফিমিন সুলতানিন জালেম অথবা জালেম শাসকের ভয় এমন জালেম শাসক তাকে মোস্ট ওয়ান পাচার নির্দেশ জায় যার জামাত ছাড়ো যাই বহু জালেম শাসক এরকম ছিল আকিদের ক্ষেত্রে জালেম যেমন হেমা বাহমা যুগে যেসব শাসকগুলি ছিল কয়েকটা শাসকের চাপবাসী ওদের তারা কোরআনকে মখলুক বলো না হলে জবাই মানে জবাই একটা কোন কথা নেই তাহলে তখন জমা ছাড়া জামা ছাড়া যাই যান বাঁচা অর্জন অমা সেবা যা ফালা ওজোর আলো ছাড়া কোনো ওজোর নেই তবে এছাড়া ওজোর আছে এখানে কি বললো ভয় জালেমের ভয় চোর ডাকাতের ভয় জালেম মানে শুধু শাসক নাই চোর ডাকাতের ভয় অনেক পয়সা মানুষ আছে এর সাথে দুঃশন অঙ্কি দিয়ে রেখেছে ফজরে গেলে অসুবিধা দিন দুপুরে ঠিক আছে যেতে পারবে হয়তো অথবা অনেক টাকা পয়সা একসময় ছিল এরকম দেশে খুব ডাকাতি মরতো সৌদি আরব থেকে গেলে টাকা পয়সা নিয়ে গেছেন মুশকিল বাড়ি গেট খোলা যাবে না তারপরে ঝড় তুফান এমন ঝড় তুফান যেতে পারছেন না যাই যাচ্ছে না ঝড় তুফান বৃষ্টির সময় যাচ্ছে বৃষ্টি বাবাসে নেওয়াজ হাল বাড়িতে নওয়াজ পড়ে না বিশ্বাসাল্লাম ঘোষণা দিতে বলেছেন আচ্ছা এরকম শেষ পয়েন্ট একটি ছোট্ট একটি মাসাল কেউ যদি কোন আপনি দাঁড়িয়েছেন আওয়াজ পড়ার জন্য তার দাঁড়িয়েছেন ফালা সলা তার সলাথ হবে না তার সলাৎ হবে না এই কথা বলছেন আজকের আলোচনা শেষ করছি ওসল্লাহাম সাল্লাম